উম্মুল মুমিন আইসা রাজিল্লাহ আল্লাহতে বনিতো তিনি বলেন ফাতিমা বিনতে আল্লাহ রসুল সাল্লামাম আবু বকর সিদ্দিক রাজিল্লাহ তু আল্লাহ এর নিকট আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর ইন্তেকালের পর তার মেরাস বন্টনের দাবি করেন যা আল্লাহ রসুল সাল্লাহ আলসাল্লাম ফাই হিসেবে আল্লাহ তালা কর্তৃক তাকে প্রদত্ত সম্পদ রেখে গেছেন